বাংলা মানবতা সমাধান আসসালামুকম রাধলিল্সালাতসালাম রসুলিলিস রহিম ওলা আদম ও প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আমরা ধারাবাহিক আলোচনায় রয়েছে ইসলাম প্রদত্ত মানুষের অধিকার নিয়ে আমরা আলোচনা করছি বিগত পর্বে মানুষের ইসলাম প্রদত্ত অধিকারগুলোর মধ্যে এটি গুরুত্বপূর্ণ অধিকার নিয়ে আমরা আলোচনা করছিলাম সেটি হলো হাকুল হর্রিয়াহ মানুষকে আল্লাহ পাক রব্বুল আলমিন স্বাধীনতার অধিকার দিয়েছেন মানুষ স্বাধীন থাকবে মানুষ স্বাধীনতার স্বাদ উপভোগ করবে এটাই মানুষের সৃষ্টিকর্তা মহান আল্লাহ রব্বুল্লা আলমিন দেখতে চান মানুষ একমাত্র আল্লাহর গোলামি করবে মানুষ কোন মানুষের গোলামি করবে না এটাই আল্লাহ প্রদত্ত ইসলামের প্রত্যাশা আর এ কারণেই পৃথিবী থেকে দাস প্রথাকে পর্যায়ক্রমে বিলুপ্ত করার জন্য বিভিন্ন ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ ইসলাম বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে স্টেপ বাই স্টেজ তারই প্রথম পদক্ষেপ ছিল যে ইসলাম প্রাচীনকাল থেকে চলে আসা সমাজ সভ্যতা एक धारावाहिकता के एक दिन हटात स्टपरा जाए ना इसलाम यितरतर स्वाभाविकता के मे प्रथम पर्याय्रमे इसम दासत प्रथा के बिलुप्त करार पदक्षेप ग्रहण करथमें इसलम दासत मानुषर का मानुषर ऊपर आरोपित हार जो पथगुलोल से पथ के संकुचित दिए शुद्म्री पथ के ইসলাম স্বীকৃতি দিয়েছে একটি হল রিকুল হার্ব আরেকটি হলো রিকুল যুদ্ধ সূত্রে যুদ্ধবন্দী দাসদাসী হবে আরেকটি হলো ওরাসাত তথা উত্তরাধিকার সূত্রে যারা এভাবেই জন্মগ্রহণ করবে তার বিস্তারিত বিধান রয়েছে সেই প্রক্রিয়াতেই দাসত্বের ধারাবাহিকতা অব্যাহত থাকবে এভাবে পথকে সংকুচিত করে ইসলাম পৃথিবী থেকে দাসত্বের প্রথা বিলুপ্ত করার প্রথম পদক্ষেপ গ্রহণ করেছে আরো যে সকল পথ ছিল জাহিলিয়াতের যুগে মানুষ জোর করে মানুষকে ধরে হিসাবে ব্যবহার করত অথবা ছিনতাই করে তুলে এনে নানাভাবে কিডন্যাপ করে মানুষ মানুষকে দাসে পরিণত করত। এই সকল প্রক্রিয়াগুলোকে ইসলাম দাসত্বের জন্যে এটিকে স্বীকৃতি দেয়নি বরং এ সকল মানুষকে ইসলাম স্বাধীন বলে ঘোষণা করে एक श्रेणी मानुष के दासत श्रृंखल थक्त करा दिए तेमनी भावे इसलम दासत संकुचित करार्जन इसलम विधान दिए रिमो बाई उला सकल दासी तलिक तरज मुनिब से तर्भे मालिकर सतान धारण कर तलमाम उम्मे वाल अर्थात मालिकर सतान এভাবে তার মালিকের সন্তান গর্বে ধারণ করার কারণে ইসলাম এই উমবেওয়াদের ক্রয় বিক্রয়কে হারাম করে দিয়েছে যে এখন আর মালিক তাকে বিক্রি করতে পারবে না এটির আরেকটি পদক্ষেপ এভাবে যারা মালিকের সন্তান গর্বে ধারণ করবে তারা আর তাদেরকে অন্য কারো কাছে বিক্রি করতে পারবে না এবং এই মালিকের মৃত্যুর পরে অটোমেটিক্যালি তারা আপনা আপনি মুক্ত এবং স্বাধীন বলে বিবেচিত হবে এদের জীবনে আর দাসত্ব থাকবে না এবং মালিকের তার উত্তরাধিকারের সম্পদ হিসেবে এই দাসী আর বণ্ডিত হবে না এভাবে একটা শ্রেণীর মানুষকে ইসলাম দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত করার ব্যবস্থা করেছে ঠিক তেমনিভাবে ইসলাম বিভিন্ন অপরাধের জন্য অন্যায়ের জন্য পাপের জন্যে মুক্ত করার বিধান আরোপ করেছে কোনো কোন হত্যাকাণ্ডের অপরাধ থেকে দায় মুক্তির জন্যে ইসলাম মানুষকে দাসমুক্তির বিধান দিয়েছে আল্লাহর কোরআন বলেছে সত্ত্বে ইচ্ছা ছিল না তাকে হত্যা করার কিন্তু কোন ভুলে সে হত্যা হয়ে গেছে নিহত হয়ে গেছে তাহলে এই ক্ষেত্রে তার উপর ইসলাম যে শাস্তি আরোপ করেছে সেটা হলো যে একজন দাস অথবা দাসীকে মুক্ত করতে হবে ঠিক তেমনিভাবে কফ্ফারাত জিহার নিজের স্ত্রীকে যদি কেউ জিহার করে ইসলামের যে বিধান রয়েছে যদি কেউ বলে আন্তি আলি এক উম্মি এরকম কোন কথা যদি স্ত্রীকে বলে বসে তাহলে এটা জিহার হয় ইসলামের পরিভাষায় এবং এই জিহারের জন্য স্ত্রীকে মায়ের সাদৃশ্য সাব্যস্ত করার একটা অপরাধ এই অপরাধের কারণে ইসলাম এই স্ত্রীকে তার জন্য আবার বৈধ রাখতে দাস দাসী মুক্ত করার ঘোষণা দিয়েছে আল্লাহ করবে এই অসংলগ্ন কথা বলার অপরাধে তাদেরকে একজন দাস বা দাসী মুক্ত করতে হবে ঠিক তেমনি ভাবে কফমান কেউ যদি শপথ করে শপথ ভঙ্গ করার প্রেক্ষিতে আল্লাহ আলমিন তাকে আদায় করতে বলেছেন আল্লাপাক বলছেন যদি কেউ এভাবে কোনো শপথ করে আল্লাহর নামে আর সেই শপথ যদি তার দ্বারা ভঙ্গ হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে শপথ ভঙ্গ করার ক্ষেত্রে তার কাফারা হল ইত আমি সাহিন দর্জন মিসকিনকে খাবার খাওয়াতে হবে আহ তাহারির রকাবাহ অথবা একজন দাস দাসীকে মুক্ত করতে হবে তো এভাবে বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে ইসলাম মুক্ত করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করেছে এবং মুক্ত করাকে অনেক বেশি উৎসাহিত করেছেন নবী আকরম সাল আলী ওসাল্লাম এবং এজন্য দেখা যায় নবীর সাহাবিদের মধ্যে এরকমই একটি প্রতিযোগিতা ছিল নেক কাজের প্রতি তাদের মধ্যে উদ্বুদ্ধ ছিল তারা উদ্বুদ্ধ ছিলেন যে কে কত বেশি দাস দাসী মুক্ত করতে পারেন হাজর আয়সা সিদ্দিক রাজি জীবনে প্রায় একশ দাস দাসী মুক্ত করেছেন পরেই শুধুমাত্র এমন বিবরণ পাওয়া ইসলাম শুধুমাত্রের এই প্রক্রিয়াকে সংকুচিত করে এনেছে দাসদেরকে তাদের মালিকের সাথে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করার মাধ্যমে যে তারা তোমাদের ভাই কাজী তাদেরকে যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করতে পারবে না বরং ভাই বলে সাব্যস্ত করে ভ্রাতৃত্বের একটা দাবি তাদের সামনে প্রতিষ্ঠিত করেছে যেন মানুষ দাসদেরকে মুক্ত করতে উদ্বুদ্ধ হয় আল্লাহ নয় বলেছেন ইকবানুকুম খাবালুকুম যা আলহামুল্লাহ দেখুম তোমাদের ভাই যারা তোমাদের দাসত্ব শৃঙ্খলে আবদ্ধ তারা কিন্তু প্রকৃত প্রস্তাবে তোমাদের ভাই ভাগ্যচক্রে তারা আজকে তোমাদের দাসে পরিণত হয়েছে কাজেই মানুষকে ইসলাম মানুষের যে সফট কর্নার সেখানে হিট করার চেষ্টা করেছে মানুষকে বোঝাতে চেয়েছে তোমার দাস কিন্তু আসলে প্রকৃত পরিচয়ে সে তোমার ভাই কাজে একজন মানুষ যখন তার হৃদয় দিয়ে নিজেকে তাকে ভাই অনুভব করবে উপলব্ধি করবে তখন তাকে সে তার ভ্রাতৃত্বের অধিকার এবং তাকে সে মূল্যায়ন করার সে চেষ্টা করবে আর তখনই তাকে মুক্ত করা প্রশ্ন আসবে ঠিক তেমনি ভাবে ইসলাম কোনো দাসাদাসীদের সাথে খারাপ আচরণ করা তাদেরকে আঘাত করা তাদেরকে কটু বাক্য ব্যবহার করাকে অত্যন্ত কঠোরভাবে নিষিদ্ধ করেছে আবুজার গিফারি রিয়ালহ তার দাসকে কটুবাক্য অশ্লীল ভাষায় গালি দিয়েছিলেন তাকে তার মায়ের নাম দিয়ে তাকে তাচ্ছিল্য করেছিলেন এরকম কোন শব্দ হয়তো বলেছিলেন দাসির ছেলে বা বলে এরকম নবী করিম সাল আলিহি ও কথা শুনে আবুজার গিফারি রিয়ালহুকে অত্যন্ত কঠোর ভাষায় সতর্ক করেছেন বলেছেন ইন্না কামর উন আবুজার তুমি একজন এমন মানুষ ইসলাম গ্রহণ করেছে ঠিক কিন্তু এখনো তোমার মধ্য থেকে জাহিলিয়াতের সেই চরিত্র সেই জাহিলি যুগের সেই স্বভাব তোমার মধ্য থেকে এখনো দূর হয়নি কাজী তুমি কেয়ারফুল তুমি সামনে সতর্ক হবে কোনো সময় আর কোনো দাস দাসীকে এমনভাবে কটু বাক্য ব্যবহার করবে না তাদের সাথে এমন অশ্লীল বাক্যবাণে তাদেরকে জর্জরিত করবে না আঘাত করবে না সেই দাস দাসীকে মুক্ত করার জন্যে এবং দাসত্বের শৃঙ্খল থেকে মানুষকে মুক্ত স্বাধীন করতে আল্লাহ আল্লাহনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহিহাসাল্লাম মানুষকে উদ্বুদ্ধ করেছেন তোমরা দার দাসীদেরকে শিক্ষা দাও তাদেরকে শিক্ষিত করো নবী আকরম সাল আলিহিহা বলেছেন সাল্লাহ সাদুল্লাহম আজরান তিন ব্যক্তি আল্লাহ আল্লাপাক আকরবুল্লা আলমিনের নিকটে দ্বিগুণ বিনিময় লাভ করবে সেই তিন ব্যক্তির মধ্যে এক ব্যক্তি হলো ওই ব্যক্তি যার নিকট তার কোন দাসী ছিল সেই দাসীকে সে উত্তমভাবে শিক্ষা দীক্ষা দিয়ে যোগ্য রূপে গড়ে তুললো এরপর তাকে সে মুক্ত করে দিয়ে তাকে স্ত্রীর মর্যাদা দিয়ে তাকে বিবাহ করে নিল সোহান ইসলাম দাসীকে মুক্ত করার জন্য শুধু নয় তাকে উত্তম শিক্ষা দিয়ে তাকে নিজের জীবন সঙ্গিনী রূপে গ্রহণ করে স্ত্রীর মর্যাদা দেওয়ার জন্য ইসলাম মানুষকে উদ্বুদ্ধ করেছে এইভাবে বিভিন্ন প্রসেসে বিভিন্ন ওয়েতে দাসত্ব প্রথা দুনিয়া থেকে বিলুপ্ত করার জন্য ইসলাম অনেকগুলো পদক্ষেপ নিয়েছে আর এভাবেই পৃথিবীতে মানুষের হাক্কল হর রইয়া তথা মানুষের জীবনে স্বাধীনতার অধিকার প্রতিষ্ঠিত করেছে তো আল্লাহ প্রদত্ত মানুষের আরেকটি মৌলিক অধিকার হলো মানুষ মুক্ত এবং স্বাধীন কাজী কোনো মানুষকে কোনোভাবে পরাধীন ভাবা যাবে না মানুষের এই আল্লাহ প্রদত্ত স্বাধীনতার এই অধিকার প্রদান করতে হবে মানুষকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করা এটি মানুষের আরেকটি মৌলিক অধিকারকে হরণ করা নামান্তর প্রিয় দর্শক আমাদের বিরতির সময় আমরা এখন ছোট্ট একটি বিরতিতে যাব বিরতি থেকে এসে আমরা মানুষের আরো অধিকার নিয়ে আলোচনা করব বিরতির সময়টুকুতে আপনার আমাদের সাথেই থাকবেন এই আমাদের প্রত্যাশা বসন্তের বৃষ্টিতে যেমন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 আমাদের আয়োজন আলকরাদের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান জানিন কত সুন্দর ভাবে পবিত্র কোরআন অগণিত জীবন কে আলোকিত করেছে বাংলাদেশে পিস টিভি বাংলায় সাল্লু আলহ্লামের সাল্লামের বক্তা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 শ্রোতা মন্ডলী আমরা বিরতির পূর্বে মানুষের একটি মৌলিক অধিকার হাকল হরিহ নিয়ে আলোচনা করেছি এবং কিভাবে ইসলাম দুনিয়া থেকে দাস প্রথাকে ধীরে ধীরে পর্যায়ক্রমে বিলুপ্ত করার পদক্ষেপ নিয়েছে সে বিষয়ে আমরা সব বিস্তারিত আলোচনা করেছি এখন আমরা মানুষের আরেকটি মৌলিক অধিকার নিয়ে আমরা আলোচনা করব যে অধিকার ইসলাম মানুষকে দিয়েছে সেটি হলো হাক প্রত্যাদায় অর্থাৎ মানুষকে যে ইন্টালেকচুয়াল ইন্ডিপেন্ডেন্স সেটা মানুষকে ইসলাম দিয়েছে অর্থাৎ মানুষকে চিন্তার স্বাধীনতা তাকে তার ধর্ম গ্রহণ করার স্বাধীনতা ইসলাম দিয়েছে যে কেউ যে কোনো ধর্মের অনুসারী থাকতে পারে ইসলাম দুনিয়ার কোনো মানুষকে কোনো ধর্ম গ্রহণ করার জন্য বাই ফোর্স কোন অ্যাটাক করার অনুমতি ইসলাম প্রদান করেনি ইভেন ইসলাম গ্রহণ করার জন্য ইসলাম কাউকে বাধ্য করার অনুমতি প্রদান করেনি কোরআনে পাকের একাধিক আয়াত ক্ষেত্রে স্পষ্ট বিধান বর্ণনা করেছে সুরতুল বাকারায় পরিষ্কার বলা হয়েছিল ইকরা হাফিদ্দিন ইসলাম গ্রহণ করার ক্ষেত্রে কাউকে বাধ্য করা যাবে না ইসলাম গ্রহণ করতে কাউকে ইসলাম বাধ্য করতে নিষেধ করে দিয়েছে বরং যারা ইসলাম স্বেচ্ছায় গ্রহণ করবে দাওয়াতের মাধ্যমে তাদেরকে ইসলামের দিকে আহ্বান জানানোর ইসলাম পদ্ধতি অ্যাপ্লাই করেছে কোনো মানুষকে জোর করে ইসলামের কালেমা পড়তে বলা হয়নি আর ইসলাম জোর করে হয়ও না কারণ ইমান হলো প্রকৃত অর্থে মানুষের কাল্পের ব্যাপার অন্তর থেকে মানুষ আল্লাহ তৌহিদ এবং রিসালাতকে মানতে হবে কেউ যদি অন্তর থেকে না মানে বরং তাকে যদি জোর করা হয় শুধু মুখে মুখে কালেমা পড়তে লাভ কি কারণ মুখে যদি বললো অন্তরে মানলো না তো সে তো মুসলমান হলো না ইমানদার হলো না সে মুনাফেক হলো সে আগে ছিল কাফের এখন হলো মুনাফেক ইন্নাল মুনাফেক ইনাফেদার্কিল আসফেল মিনান্নার কাফের চেয়েও মুনাফেক সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি আরও কঠোর যে সে জাহান্নামের সর্বনিকৃষ্টতম স্থানে থাকবে কাজে ইসলাম কোনো ব্যক্তিকে জোরপূর্বক কালেমা পড়তে বাধ্য করেনি তবে হ্যাঁ ইসলামের মধ্যে একটি বিধান রয়েছে যে সম্পর্কে অনেকের প্রশ্ন আসতে পারে সেটি হলো মোর্তাদ যে ইসলাম একবার গ্রহণ করেছে ইসলাম ত্যাগ করার তার অনুমতি নেই এক্ষেত্রে ইসলাম মানুষকে এই অধিকার দেয়নি যে একজন মুসলমান সেই ইসলাম ত্যাগ করে চলে যাবে মোরতাদ হয়ে যাবে এই পারমিশন ইসলামে নেই বরং মোর্তাদের জন্যে আল্লাহর কোরআন এবং ইসলামের স্পষ্ট ঘোষণা হলো মনবাদিন আহ ফাকতুলুহ মূর্তাদের শাস্তি হল মৃত্যুদণ্ড এটা কেন ইসলাম মানুষকে এই অধিকারটুকু দেয়নি কারণ হলো এই সে আল্লাহ হরব্বুল আলমিন প্রদত্ত সর্বশ্রেষ্ঠ জীবন ব্যবস্থা আল্লাহর দাবা ইসলামকে অপমান করেছে সে ইসলাম গ্রহণ করতো না করতো না সেই বিষয় ছিল তার স্বাধীনতার ব্যাপার কিন্তু সে একবার ইসলামকে গ্রহণ করবে আবার ইসলামকে ছাড়বে এই অধিকার তো তাকে দেওয়া যেতে পারে না যে আল্লাহর দিন ইসলামকে নিয়ে সে খেলার বস্তুতে পরিণত করবে এটাকে তুচ্ছ করবে করবে উপহাসের বস্তুতে পরিণত করবে ইসলাম গ্রহণ করে এটাকে ছেড়ে দেওয়ার অর্থ হল ইসলামকে অপমান করা তো কোনো একটি দেশের রাষ্ট্রদ্রোহ রাষ্ট্রকে অপমান করার অনুমতি থাকতে পারে না সেক্ষেত্রে আল্লাহ পাকবুল্লা আলমীর এই পৃথিবীতে আল্লাহর দিনকে অপমান করার অধিকার কীভাবে থাকতে পারে কারণেকট যদি ইসলাম পছন্দ না হয় আর সে যদি নিজের মনে মনে গোপন রেখে দেয় সে যদি ইসলামকে প্রকাশ্যে অপমান না করে যে আমি ইসলাম ত্যাগ করলাম এই কথা যদি ঘোষণা না করে তাহলে কিন্তু ইসলাম তার ব্যাপারে কোনো পদক্ষেপ নিতে বলবে না কাজেই মূর্তদের ব্যাপারে ইসলাম ধর্ম ত্যাগী প্রকাশ্য ঘোষণা দিয়ে ইসলামী সমাজ ব্যবস্থায় তার ব্যাপারে ইসলাম অত্যন্ত কঠোর তবে বাকি সকলের ব্যাপারে ইসলাম উদার অত্যন্ত উদার যে কোনো ধর্মের যে কোনো রিলিজনের লোক ইসলাম গ্রহণ করতে চাইলে এখানে ইসলাম তাদেরকে আহ্বান জানায় দাওয়াত করে উত্তম যুক্তির মাধ্যমে সাবির রব্বিক হিকমাহজাদ হাসানা সুন্দর হেকমত এবং উত্তম নসীহাতের মাধ্যমে ইসলাম মানুষকে ইসলামের দিকে আহ্বান জানায় তরবারি অথবা শক্তি বাহুবলের মাধ্যমে নয় ইসলাম মানুষকে যে সকল অধিকার দিয়েছে তার মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ অধিকার হাকোত্তা আলিম মানুষকে শিক্ষার অধিকার দিয়েছে এটি হলো আল্লাহ প্রদত্ত ইসলাম প্রদত্ত মানুষের আরেকটি গুরুত্বপূর্ণ অধিকার এই হাকত্তা আলিম তথা শিক্ষার এই অধিকারকে নিশ্চিত করার জন্যও ইসলামের বেশ কিছু পদক্ষেপ রয়েছে ইসলাম মানুষকে শিক্ষার জন্য উদ্বুদ্ধ করেছে আল্লাহর কোরআন বলেছে আমা কান আল মিনুন আলিয়ং ফিরু কাহ সমস্ত মুসলমান একসাথে অন্য কাজে ঝাঁপিয়ে পড়বে না ত ইফা জাতির একটি গুরুত্বপূর্ণ অংশ তারা আল্লাহর দিন শিক্ষা করার জন্য তারা তালিমের জন্য তারা শিক্ষার জন্য। তারা তাদের জীবনে একটি মূল্যবান সময় তারা সেখানে ব্যয় করবে বলে আর জাতির অন্যান্য সেক্টরে যারা বিভিন্ন ক্ষেত্রে নিয়োজিত আছে তারা যখন আবার বাড়িতে ফিরে আসবে তখন এই শিক্ষার্থীরা যারা শিক্ষিত তারা অন্যদেরকে আল্লাহর বিধান সম্পর্কে অবগত করবে এবং অন্যায় অপরাধ থেকে তাদেরকে সতর্ক করবে এটা আল্লাহ আক রব্বুল আলমিন করতে মানুষকে মুসলমানদেরকে উদ্বুদ্ধ করেছেন সুরত উত্তর একশত বাইশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রবুল্লাহ আলমিনই উদ্বুদ্ধ করেছেন ঠিক তেমনিভাবে আল্লাহ পাক রব্বুলা আলমিন কিতমানুল আলেম যদি জ্ঞানের কথা থেকে থাকে এলেম যদি কারো কাছে থেকে থাকে তাহলে এলেম গোপন করাকে আল্লাহ পাকর্বুল আলমিন হারাম করে দিয়েছেন কারণ এলেম জ্ঞান এটা হলো মানুষের অধিকার এটাকে গোপন করার কোনো সুযোগ নেই এই অধিকার অন্যের প্রাপ্য যদি অন্য কেউ জানতে চায় তাহলে তোমাকে জানিয়ে দিতে হবে অন্য কাউকে আল্লাহর কোরআন বলেছে আল্লাহ জিনা এক তোমা মা আংজালনা হুদাম্বা আদিমা হরিনাফুল কিতাবুল্লাহুল্লাহ আইন যারা আল্লাহর কিতাবের এলেন আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে দান করার পর যারা এটাকে গোপন করে রাখে আল্লাহ বলছেন ইয়াল আনহুমুল্লাহ আল্লাহ তাদেরকে অভিশাপ করেন ওয়্যাল আনহমুল্লাহ আইনুন এবং জগতের সমস্ত অভিশাপকারী তাদের উপর অভিশাপ করে কাজী জ্ঞান এবং আলেমকে গোপন করা ইসলামে নিষিদ্ধ তেমনি ইসলাম জ্ঞান শিক্ষা দেওয়া শুধু অন্যদেরকে নয় নিজের পরিবার পরিবারের সদস্য ইভেন নিজের স্ত্রীকে এবং নিজের দাসদাসী তাদেরকেও ইসলাম শিক্ষা দেওয়ার উপর গুরুত্ব আরোপ করেছে আল্লাহ নয় বলেছেন সালাহ সদুল্লাহম আজরান তিন ব্যক্তির জন্য আল্লাহ পাখেরব্বুল্লাহ আলমিনের নিকট দ্বিগুণ বিনিময় রয়েছে তার মধ্যে এক ব্যক্তি হলো ওই ব্যক্তি যে তার দাসীকে উত্তম শিক্ষা দেয় এবং সেই দাসীকে মুক্ত করে স্ত্রীর মর্যাদা দেয় ইসলাম নারীদেরকেও শিক্ষা দেওয়ার জন্য উদ্বুদ্ধ করেছে এবং নারী শিক্ষার উপর ইসলাম গুরুত্ব আরোপ করেছে নবী আকরম সাল আলী ওয়াসাল্লাম নবী যুগের নারীদেরকে বলেছেন যে ফাল ইয়াসাদা আবাদ আল মুসলিমিন যে তোমরা যেখানে মুসলমানরা সমবেত হয় আমার মসজিদে তোমরা সেখানে আসবে ঈদগাহের মধ্যে তোমরা আসবে তোমরা সালাতের মধ্যে আসবে ইভেন যদি কারো প্রিয়ড চলতে থাকে সেও আসবে বলিয়া তাজিল মুসল্লা তবে তারা সালাদ আদায় করার সময় যে স্থান থেকে তারা দূরে থাকবে কিন্তু এরপরেও তারা আসবে এবং আমার কাছ থেকে তারা শিক্ষা গ্রহণ করবে এলেম তারা হাসিল করবে নবী আকরম সাল আলিহি আসাল্লাম নারীদের জন্যে নবীর যুগে আলাদা মজলিস কায়েম করতেন নবীর যুগে মহিলারা সাহাবি যারা ছিলেন সাহাবিয়া নবী আকরম সাল আলিহি আসাল্লামকে তারা অনুরোধ করেছিলেন যে আর আপনি তো পুরুষদেরকে সবসময় বলেন পুরুষের সামনে আমরা থাকতে পারি না আপনি আমাদের জন্য আলাদা কিছু দিন সময় দান করুন যেখানে আমরা আপনার কাছ থেকে শিক্ষা গ্রহণ করব নবী আকরম সাল আলহাম অত্যন্ত আগ্রহ ভরে তাদের এই প্রস্তাব গ্রহণ করেছেন এবং তাদেরকে উদ্বুদ্ধ করেছেন বলেছেন যে তোমরা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট জায়গায় সমবেত হয়ে যাবে আমি তোমাদের উদ্দেশ্যে সেখানে এসে তোমাদেরকে শিক্ষা দিব এবং নবী আকরম সাল আলী আসালাম সেখানে গিয়েছেন সেখানে গিয়ে শুধু নারীদেরকে আল্লাহ নবী শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেছেন কাজেই শিক্ষা এবং জ্ঞান ইসলাম এটাকে একটি মানুষের মৌলিক অধিকার বলে সাব্যস্ত করেছে এবং এই অধিকার থেকে ইসলাম নারী পুরুষ কাউকে ইসলাম দূরে রাখার সুযোগ রাখেনি বরং প্রত্যেকের জন্য শিক্ষা সকলের জন্য শিক্ষাকে ইসলাম নিশ্চিত করতে চেয়েছে ঠিক তেমনিভাবে মানুষের আরেকটি মৌলিক অধিকার হল ইসলাম যেই অধিকার নিশ্চিত করেছে সেটি হল মা আরেফাতুল সত্যকে উদ্ঘাটন করার জন্যে সত্যকে জানবার জন্যে মানুষের জন্যে সুযোগ অবাহিত রাখা কখনো সত্য পর্যন্ত পৌঁছার সঠিক বিষয়টাকে জানবার সুযোগ বন্ধ করে দেয়া এটা ইসলাম এলাও করে না এবং ইসলাম এটাকে স্বীকার করে না এটা মানুষের একটি মৌলিক অধিকার সত্যকে উদ্ঘাটন করবা এই জন্য কোরআন আক সত্যকে মিথ্যার সাথে মিলিয়ে ফেলা একাকার করে দেওয়া এটাকে ইসলাম হারাম করেছে আল্লাহর কোরআন বলেছে বলে হাক্কাবিল তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রিত করবে না এবং সত্যকে গোপন করবে না বরং সত্যকে আলাদা রাখবে মিথ্যাকে আলাদা রাখবে এবং সত্যকে গোপন করবে না বরং যে কেউ সত্যকে যদি জানতে চায় তাহলে তার জন্য যে কোনো বিষয়ে সত্য পর্যন্ত পৌঁছার পথ এটাকে নির্বিঘ্ন রাখতে হবে উন্মুক্ত রাখতে হবে এখানে সত্য বলতে যে কোনো বিষয় হতে পারে কোরআন ব্যাপারটিকে কোনো বিশেষ ক্ষেত্রের সাথে এটাকে সম্পৃক্ত করেনি বরং ইসলাম ওপেন রেখেছে যে কোনো বিষয়ে অ্যানি পারপাস টু দ্য রাইট পয়েন্ট আমাকে পৌঁছতেই হবে যে কেউ পৌঁছতে চায় রাইট পয়েন্ট পর্যন্ত সঠিক তথ্য পর্যন্ত তাকে সেই সঠিক তথ্য পর্যন্ত পৌঁছার সুযোগ রাখতে হবে কোন প্রসেস বা তার সেই পথরুদ্ধ করা যাবে না ইসলাম মানুষের জন্য এই অধিকার নিশ্চিত করেছে প্রিয় দর্শক আমাদের আজকের সময় শেষ আমরা এখানেই আলোচনা সমাপ্ত করব পরবর্তী পর্বে আমরা মানুষের এই সত্যকে জানবার অধিকার সংক্রান্ত ইসলামের আরও কিছু পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব পরবর্তী সেই পর্ব শুনবার আমন্ত্রণ জানিয়ে সকলের কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ওসলাল আলবীল করি মবারিক ওসাল্লিম ওসালাম আলিকুম রহমতুল্লাহ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 বিশ্ব সৃষ্টিতে সবচেয়ে মেরাকিল করা এটি প্রজ্ঞাপন কেতার কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে যাতে থামাজের লোকদেরকে বুঝাতে সক্ষম হয় এটি মহা কল্যাণময় ও নিরাময়